সমাধানোর বি <much> সসালামুক রকা ওসালাতামল সঈদুলমুরসলিন নবীনা মুহাম্মী ওসাহাব আজমাইন হিসানিউমদ্দিন আমাবাদ শতীম আফালাময়াদ্বরম আউ সম্মানিত রসলাম আল্লাহ ফখরবুল আলমিনের সমস্ত প্রশংসা সালাত এবং সালাম নাজিলক ইনবী সালামের উপর আল্লাহ ফখরবুল আলমিন সুরায়ে মমিনুনের আয়াত নম্বর আটষট্টি এবং তারপরের আয়াতগুলিতে মক্কার মুশ্রেকদের কথা প্রথমে উল্লেখ করেছেন আর তারপরে অন্যান্য যারা তাদের অনসারী কেমত পর্যন্ত হবে তাদের কথা বর্ণনা করেছেন যে যারা অস্বীকারী আল্লাহকে অস্বীকার করে আল্লাহ তৌহিদ একত্রকে অস্বীকার করে পরকাল সম্পর্কে গাফিল কোরআনে করিম কে আল্লাহর কালাম আল্লাহর বিধান বলে বিশ্বাস করে না তারা আসলে চিন্তাশীল নয় আফালা মিয়ারুল কৌলা তারা কি আল্লাহ পাকের বাণী সম্পর্কে চিন্তা করে দেখে না আর পরবর্তীতে যেসব লোকদের ভাষায় কোরআনে করিম নয় তাদের জন্য সেই ভাষা শিখে কোরআনে করিমের অর্থ বোঝা ফরো দিন সম্পর্কে জ্ঞান হাসিল করা যখন ফরজ আর দিনের মূল উৎস হচ্ছে কোরআন এবং সে হাদিস আর তার মূল হচ্ছে আরবি ভাষায় এ প্রত্যেক মুসলিমের জন্য কোরআনে করিম এবং রাসুলের হাদিস বুঝার চেষ্টা করতে হবে সে সরাসরি আরবি থেকে বুঝুক অথবা আরবি থেকে অনুবাদ হয়েছে নিজ নিজ ভাষায় সে ভাষা দিয়ে বুঝুক নবী করিম সালামতলিম সম্পর্কে সম্পর্কে যাতে একজন হতে পারে এবং দুনিয়া আখেরাতে সে সুখময় স্থান হাসিল করতে পারে সম্মানিত হইতে পারে আল্লাহ পাখের গজম তার উপর না আসে আল্লাহ যে উদ্দেশ্যে তাকে সৃষ্টি করেছেন তাতে যেন সে পারে এই জন্য আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ যেই ব্যক্তি বিশ্বাসী সে শিখবে মুসলিম মানে আত্মসমর্পণ আলমিয়া আবাহিন বরং তাদের কাছে এমন বিধান এসেছে এমন কিতাব এসেছে যা তাদের পূর্বপুরুষদের কাছে আসেনি অর্থাৎ কোরআনে করিম তাদের কাছে এসছে তাদের পূর্বপুরুষদের কাছে আসেনি সুতরাং তাদের কালকে একটা সৌভাগ্য দান করেছেন চিন্তাশীল হোক বোঝার চেষ্টা করুক আর যদি অথবা অর্থ হয় তাহলে এইরকম হবে যেমন আমজা আবাহিন তাদের কাছে কি এমন কোন নতুন কথা এসছে কোরআন নতুন কোন বিষয় নিয়ে এসছেন যা পূর্বপুরুষদের কাছে আসেনি কারণ ইব্রাহিম আলিয়া ওপর সেই দিন নাজেল হয়নি ওয়া নাজল হয়নি তোহিদিনাজিল অন্য নাম্বিয়া কেরামের ওপর সেই দিন নাজিল হয়নি ইসমাইল আলী সাল্লাম মক্কায় তিনি লালিত পালিত হয়েছেন এবং কোরাইশদের পূর্বপুরুষ নবী তিনি কি এই দিন নিয়ে আসেননি না তাদের কাছে এসেছে এমন কিছু যা তাদের পূর্বপুরুষদের কাছে আসেনি বরং নতুন কথা নয় আগেও এই সত্য দিন তৌহিদ এসছে আর সেই তৌহিদ নিয়েই মোহাম্মদ সাল্লি সাল্লাম প্রেরিত হয়েছেন আমলাম ইয়া রেফু রাসুল নাকি তারা তাদের রাসুলকে চিনতে পারেনি मर कथा क्या चरित्रे रकमे तुटी छोरे दुमर तालाम चीस्य बड़ई विश्वस्त और चल्लिस बचर बानुष আর কি দুনিয়ার লোভ লালসা থাকে যা গেছে তারপরে তিনি মিথ্যা করবেন নেন ও চলতে পারে বরং তারা বলে থাকে যে বেহি জিন্না পাগল বিল হক বরং শুনে রাখো তাদের কাছে মোহাম্মদ সাল্লাম সত্য বিধান নিয়ে হক নিয়ে আর তাদের কাছে যা আছে তা হচ্ছে বাতিল তাহলে আল্লাহ এক আল্লাহ আহাদ আল্লাহ খালেক আল্লাহ রাজা সুতরাং নেই সৃষ্টিকর্তার কেউ নেই আল্লাহায়াত মতের মালিক সুতরাং আপনার ছেলে মেয়েদের কেউ নেই কোনো পীর মুর্শিদ নেই যেমন আল্লাহর কাজে কর্মে আল্লাহর গুনে আল্লাহ এক তেমনই আল্লাহর জন্য সমস্ত এবাদতকে সুনির্দিষ্ট করো এবাদতের কিছু অংশ আবার আল্লাহ ছাড়া অন্য কাউকে দিয়ে দিও না কোনো বাতিল উপাস্যকে দিয়ে দিও না ও আকসার রহমে কারণ কিন্তু অধিকাংশ লোক সত্যকে ঘৃণা করে মানুষের বদ স্বভাব হচ্ছে আর শয়তানের কামিয়াবি হচ্ছে শয়তান কামিয়াব মানুষকে গুমরা করার ক্ষেত্রে যে অধিকাংশ লোক সত্যকে অবজ্ঞা করে অস্বীকার করে সত্যকে মানতে চাই না সত্য কথা বললে ঘৃণা লাগে নামাজ পড়া ভারী লাগে একটা পয়সাও লাগে না চাঁদা দিতে বলেন পাটির চাঁদাই হোক আর অন্য কোনো চাঁদাই হোক তাতে ঠিক আছে পয়সা লাগলেও দেবে তারপরে নিজের ভোগবিলাসে কত পয়সা যে অপচয় করছে হারাম খাচ্ছে হারাম কাজ করছে ভোগবিলাস করছে অপচয় করছে ফরজ কাজে খরচ করে না বাপ মায়ের ক্ষেত্রে খরচ করতে চায় না আল্লাহ ফখরাবুল্লা আলমিন আলামিন এর সাদ করছেন যে আল্লাহর পক্ষ থেকে যিনি আল্লাহ সৃষ্টিকর্তা তিনি মানুষের প্রকৃতি সম্পর্কে সবচাইতে বেশি জানেন সুতরাং আল্লা পাক তাদের জন্য তার বিধান নাজেল করেছেন যা তাদের সমস্ত সমস্যার সমাধান করবে মানুষকে যদি ছেড়ে দেওয়া হয়তো যে তোমরা তোমাদের জন্য একটা জীবন বিধান তৈরি করো না তোমরা তোমাদের চলার পদ্ধতি তৈরি করো না কেমনভাবে চলবে কেমনভাবে তোমরা ভালো জীবনযাপন করবে কেমনভাবে ভালো মানুষ হবে তোমরা নিজেরা তৈরি করো তাহলে প্রত্যেকে একটা করে ফর্মুলা তৈরি করার চেষ্টা করত আর সারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হইতো হাজার হাজার ধর্ম কর্মের পন্থা তৈরি হইত হাজার হাজার মতবাদ তৈরি হতো যেমন হয়েছে আল্লাহ প্রদত্ত বিধান থাকা সত্ত্বেও মানবরচিত বিধানের অভাব নেই ইসমের অভাব নেই এতে অর্থনীতির সমস্যার সমাধান রয়েছে এতে সমাজ সংস্কার রয়েছে এইভাবে পারিবারিক অকাঠামো হওয়া উচিত এইভাবে রাষ্ট্রনীতি হওয়া উচিত মানুষ কত যে তৈরি করেছে মানুষের খেয়াল খুশি আল্লাহ পাক ছেড়ে দেননি আল্লাহাক জীবনের প্রত্যেকটি স্তরে দিক নির্দেশনা দিয়েছেন আল্লাহাকাই বলছেন প্রবৃত্তির অনুসরণ করত। তাদের মন যা চাই সেই মোতাবেক যদি সত্য নেমে আসত আল্লাহর বিধান তাদের মনের চাহিদা মোতাবেক একজন মদ খেতে চায় হালাল একজন ব্যবচার করতে চায় হালাল একজন জুল মত্যাচার করতে চায় খুন করতে চায় সন্ত্রাসী কাজ করতে চায় চলো বৃহৎ স্বার্থের জন্য চলবে ইত্যাদি ইত্যাদি হ্যাঁ একজন এইরকম ধর্ম চাই এইরকম ধর্ম চায় একজন এইরকম চাই বল আমি এইটার পূজা করতে চাই আমি এটার চাই আমি ওটার চাই এইভাবে যদি সত্য যদি তাদের মনের কামনা বাসনার অনুসরণ করত। করতো আল মাওয়াত তাহলে আসমান সমূহে আর পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হয়ে যেত বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেত একে অপরকে দমন করার চেষ্টা করতো এবং চাপ সৃষ্টি করার চেষ্টা করতো যে বেশি ক্ষমতা রাখে দুর্বলকে চাপ সৃষ্টি করে বাধ্য করত যে আমারটা মানতে হবে আমারটা বেশি যুক্তি যুক্তিসঙ্গত আমরা যেটা চিন্তা করেছি সমস্যার সমাধান সেটা বেশি ভালো আর এইরকম বহু বিশৃঙ্খলার সৃষ্টি হতো পক্ষান্তরে মানুষের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ বিধানদাতা আল্লাহ এবাদত বন্দীর হকদার একমাত্র আল্লাহ শুধু তোমাদের কাজ হচ্ছে তার বাস্তবায়ন করা পন্থা একটি রাস্তা এক গন্তব্য স্থান হচ্ছে জান্নাত সুতরাং এই জান্নাতে যাওয়ার জন্য পথ হচ্ছে একটি ইন্দাদাহ ইসলাম এটাই হচ্ছে হক যাতে সর্বস্তরের সমস্যার সমাধান রয়েছে এমন কিছু নেই যাতে দিন ইসলাম আলোকপাত করেনি এবং এমন হবে না যে কেমত পর্যন্ত নতুন নতুন সমস্যার সৃষ্টি হবে আর সেই সব সমস্যার সমাধান দিতে কোরআন হাদি সক্ষম নয় এমন কখনো হবে না अलौकिका क्यों समाधान मौजूद रहीम बर तरदेशनेश रसुलदेश वही उपदेश ফাহম আনজিক রহিম রেজুন কিন্তু তাদের উপদেশ থেকে তারা বিমুখ হয়ে রয়েছে মানতেই চাই না সাদরে গ্রহণ করতেই চাই না জন্মসূত্রে পেলেও পালন করতে চাই না আমতাস আলহম খারজান হেনাবি তাদের কাছে কি তুমি কিছু বদলা চাইছো ট্যাক্স চাইছো খারজ খারাজ ট্যাক্সকে বলা হয় যে তোমাদেরকে ভালো কথা শিখাবো আল্লাপ প্রদত্ত জ্ঞান দেব সত্য পথ দেখাবো কিন্তু পয়সা লাগবে এটা কি তুমি করছো আমতাস আলহম খারজান তাদের কাছে কি তুমি প্রতিদান চাইছ ফাখা রাজ ও রবে শুনে রাখো তোমার রবের পক্ষ থেকে যে তোমার জন্য মহাপুরস্কার রয়েছে প্রতিদান রয়েছে তাই হচ্ছে কর। আল্লাহ তোমাকে তা দান করবেন ওয়াহ খাই রাজনীতি এবং তিনি হচ্ছেন উত্তম রিজিক দাতা ওয়াই মুস্তিম আর নিশ্চয় হে নবী তুমি তার মানব জাতিকে সহজ সরল পথের দিকেই আহ্বান করে থাকো এখানে আমাদের অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমরা আমাদের তফসিলের দিকে ফিরে আসবো পথে তারা কারা প্রতি কাজ চলাতে তো তাদের কথাই পড়ছি ওয়াইল মগ্লহিম তবে কি ইচ্ছে করে অথবা জ্ঞানের ভুলে আমরা অনেকেই ছুটে চলেছি সেই অভিশ্র ইস টিভি বাংলায় আমাদের আয়োজন যাদের পথে চলা যায় না मंद पथ के निवाचन ना कर निर्देश दिए पथे चला जाए पुन सम्प्रचार सकाल साढ़े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 to implement the convincing Islamic come educational formula to excel in your career. Dekhuun, Career Guidance. Kaal Raat, Shad Shad Taey, Aap Puno Shamprachar, Shokal Shad Naot Peace TV Banglaaye. নিকটে মনোনীত দিন ইসলাম ইসলামে যেগুলি কোরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জানান शाहिद्ला खान मदनी, हाफेज एबी एम बिन मुझवर बिन जहांगीर मदन डरबुल्लाजफ्ल जहांगीराम दायित्व देखीदार ভাতৃমন্ডলী ফিরে আসি আমাদের আলোচনার দিকে আল্লাহ ফকরবুল আলমিন আয়ত নম্বর চুহাত্তর এর সাদ করেছেন এখান থেকে যারা পরকালে অবিশ্বাসী তাদের কথা বলছেন আর নিশ্চয় যারা থেকে তারা বিচ্যুত রয়েছে তা যদি আমি দূর করে দিই অনেক সময় বালামসিবত রয়েছে বিপদ রয়েছে কারো টেনশন দুশ্চিন্তা কারো অন্যরকমের আরো পারিবারিক সমস্যা কারো আর্থিক সমস্যা এইসব যদি আমি দূর করে দিই তারপরে সংশোধন হবে না এ যারা সর্বহারা যাদের কিছু নেই একেবারে সমাজের গরিব অভাবী তারা আল্লাহ পরকাল সম্পর্কে চিন্তা করে না তাদের সম্পর্কে বলতে পারেন যে এই আয়াতে ইঙ্গিত করা হয়েছে যে আল্লাপ যদি এসব বালা মুসিবত দূর করে দেয় আর্থিক সমস্যা দূর করে দেয় রোগ ছিল রোগ ভালো করে দিল সমস্ত সমস্যা দূর হয়ে গেল তারপরেও সংশোধন হবে না লজ্জু ফি তুগিয়া নেহিমিয়া মাহুন তারপরেও তারা তাদের বাড়াবাড়িতে তাদের সীমা লঙ্ঘনে তারা ঘুরপাক খেতে থাকবে আরও সীমা লঙ্ঘন করবে অনেক লোককে দেখা গেছে পথের ফকির ছিল খেতে পেত না যখন পয়সা হইল আরও পাপে ডুবে গেল পয়সা যখন ছিল না তখন এক ধরনের পাপ করত অথবা অনেকটাই ভালো ছিল কিন্তু পয়সা হওয়ার পরে পাপের শেষ নাই বাড়িতে পাক বলছেন ওয়ালাকাদ আখাদাহম্বিল আজাব আর নিঃসন্দেহে তাদেরকে আমি আজাবের শাস্তিতে পাকড়াও করে থাকি আর আরব মুশ্রেকদের সম্পর্ক বলেছেন আর অন্যান্য এই রকম চরিত্রের যত মানুষ কেমত পর্যন্ত এসেছে আর আসবে সকল সম্পর্কে আল্লাপাক বলছেন কারণ কোরআন একাডেমের সম্বোধন ব্যাপক নিশ্চয় আমি মানব জাতিকে আজাবে পাকড়াও করি কিন্তু তাদের প্রতিপালকের সামনে নত হয় না তারপরেও নত হয় না অমায়তাদ রাওন এবং কাকুতি মিনতি করে না যে বিপদাবদ এসছে বালা মুসিবত এসছে তো আল্লাহর দিকে ফিরে আসি নামাজটা ঠিক করি আর নামাজ ঠিক করা মানে এইরকম আমাদের দেশ যেমন বাপ মল মা বললো সপ্তাহের জন্য নামাজ কোনো বালা মসুবত এসছে দুর্ঘটনা ঘটেছে তখন আল্লাহর কাছে দুই চার সপ্তাহ পরে কিছুই নেইটা না তা অবা করলেন চিরকালের জন্য ভুলপথ থেকে ফিরে গেছেন আবার ওই ভুলপথে যাবেন দুনিয়ার ক্ষেত্রে একবার যদি জেনে যান যে যাচ্ছি আমি এখান থেকে দিল্লি আর উল্টো রাস্তা ধরে নিচ্ছি জানার পরে আপনি তাড়াতাড়ি ফিরবেন ফিরে গিয়ে কখনো আর উল্টো দিকে আল্লাহ এই কথাই বলেছেন কোরআন কেরিমে যে এরা দুনিয়ার ক্ষেত্রে খুব চালাক ইয়া আলো জাহিরা মিন আল দুনিয়া ওহম আনিল আখেরাতে গা কিন্তু পরকাল সম্পর্কে বলেন গাফিল হয়ে আল্লাহ পাক বলছেন যে এরা তখন তারা হতাশ হয়ে পড়ে আর উপায় নেই আর সময়ও নেই কারণ বড় কঠিন আজাব চলে এসছে এই মতের মুহূর্তের আজাব অথবা পরকালের আজব মতের মুহূর্তের আজাব চলে আসলে দরজা বন্ধ আল্লাহ যে সব আজাব গজব অন্য অন্য জাতির ওপরে এসছে যখন চলে এসছে আসমানি আজাব জমিনী আজাম তখন আর তাদেরকে কোন ছাড় দেওয়া হয়নি যেমন ফেরাউনও তো অবাক করেছিল যখন ডুবে ধ্বংস হচ্ছিল আমি ইমান নিয়ে আসছি আল্লাহ বলছেন আল্লাহনে এখন ওকাদ আশাই তামিন কাবুলো এরপর কত বিরুদ্ধাচরণ করলে অকুন্তমিন আল মুফ সেদিন আর কত তুই ফিতনা ফাসাদ সৃষ্টি করেছ এই সময় গুলিতে দরজা বন্ধ হয়ে যায় প্রত্যেক মানুষের সামনে আল্লাহ সৃষ্টি করেছেন ওয়াল আফেদা তোমাদেরকে হৃদয় দিয়েছেন আল্লাহাক হৃদয় সৃষ্টি করেছেন কালী লম্ম করুন কিন্তু তোমরা খুব কমই সুখরি আদায় করোহাজী যারা আল্লাহ সে সত্তা যিনি তোমাদেরকে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন কোথায় বাল্য জীবন কোথায় আল্লাহ তার কাছে সমবেত করা হবে আল্লাহ যিনি প্রাণদান করেন যিনি মৃত্যুদান করেন্লাহুল্লাহার আর একমাত্র রাত দিনের আবর্তনের মালিক আল্লাহ মালিক একমাত্র আল্লাহ সুতরাং না আপনাকে কেউ ছেলে দিতে পারে আর না আপনার ছেলে মেয়ে কে কেড়ে আমাদের মুসলিম ছেলেকে নিতে এসছে সিরক আর তুই আর সিরক অলক্ষ্মী কুলক্ষণ এগুলি সির্কী করিম সাল্লা বলেছে হায়াত মহতের মালিক আল্লাহ আল্লাহ যদি আপনার ছেলে মেয়েকে রাখে নে। কে আর যদি আল্লাহ নেন তাহলে দেইকে দেওয়ার আছে কে রাখার আছে কে কোরআনে কেরি মে নূর রয়েছে হৃদয়ত রয়েছে আলো রয়েছে আফালা তাকুন তোমরা কি চিন্তা করে দেখো না বরং তারা বলে যেমন পুরনো যুগের লোকেরা বলেছে আগের লোকেরা আগের কাফেররা অস্বীকার খাই যেমন বলেছিল ওই রকমই এরাও বলেছে তা আলু তারা কি বলতো আয়েজা মিতনা আচ্ছা যখন আমরা মরে যাবো কন্যা তোরা বান তারপরে মাটি হয়ে গেলাম আর হাড়াহাড়িতে পরিণত হইলাম আইনালাম আবু শুন তারপরেও কি আমাদের কি আবার পুনরুত্তৃত করা হবে আবার উঠতে হবে জবাব দিতে হবে হিসাব হবে এইসব কথা কোথায় পেলে এদের বাপদাদা পূর্বপুরুষ কাফেররাও অস্বীকার করেছিল এরা অস্বীকার করে অস্বীকার হয়তো মুখে উচ্চারণ করে করলেও একজন স্পষ্ট যে কুফুরি করে আর মনে মনে এই কথা আছে এগুলো হুজুররা বলে এগুলো বলবে মৌলানাদের কথা আর এইগুলো এক শ্রেণী মোল্লাদের কথা এইগুলো কথা শনি শুধু আমলে কিছু নেই বললে ওই রকমই কাফেরদের মতোই আবার উঠবো আবার হিসাব দিতে হবে কোন দিনে চিন্তা হলো না খুন করলে জবাব দিতে হবে কেমতের দিনে মানুষের হকের ক্ষেত্রে প্রথম হিসাব হবে খুন সম্পর্কে মুসলমান খুনি কি করে হইতে পারে একজন মুসলিম খুনি সন্ত্রাসী কি করে হইতে পারে প্রথম হিসাব দিতে পাকের হকের ক্ষেত্রে নামাজ সলা সম্পর্কে পাঁচাত্তর নামাজ অধিকাংশ মুসলিমদের নেই করা আটানব্বই জন মুসলিমের নামাজ নেই আধা নামাজই না বে নামাজি এইরকম লোক নামাজই নাই আর তাদের ইসলামকে নিজেরাই নাকচ করলো যারা নামাজকে টিকিয়ে রাখল না তারা তাদের অন্তরে যে ইমান আছে এর কোনো প্রুফ দলিল পেশ করলো না তাদের জন্য কোনো হুজত নেই আল্লাহর কাছে এই জন্য হাদিসা রয়েছে যে তার জন্য নামাজ পড়লে বুরহান হবে স্পষ্ট দলিল যে মুসলিম ছিল আর যদি নামাজ না পড়ে তাহলে লাম বুরহানুন ওয়ালা নাজাতুন অমাল কেয়াম কোন দলিল নেই তার কাছে তুমি মুসলিম আল্লাহাক রবাহ আলমিন তারপরে বলছেন এই পরকালে অবিশ্বাসী যারা বা তাদের অনুসারী যারা তারা বলতো লাখাদ আমাদের পূর্বে আসাতির এসব আখের আত পরকাল জান্নাত জাহান্নাম হিসাব জবাব পুল ইত্যাদি এসব কথাবার্তা কবরের আজাব এসব হচ্ছে প্রাচীন যুগের উপকথা আসাতিরুল্লা এসব অলিক কি কাহিনী বানানো কথা তারপর আল্লাহ ফাকরুল আলমিন আরব মুশরিকদের কথা বিশেষ করে উল্লেখ করেছেন যে তারা আল্লাহকে রব বলে মানত সৃষ্টিকর্তা মানত হায়াতমতের মালিক মানত নিয়ন্ত্রণকারী মানত এক কথাই তৌহিদ যে তিন প্রকার তৌহিদে রবু বিয়দ আসমা ও সিফাত আর তৌহিদে অলুহিয়ত তারা আল্লাহকে রব বলে মানে আল্লাহর কাজে একত্রে ঠিক ছিল আল্লাহর কাজ আল্লাহ করেন কোনো দেবদেবী করেন না এ লা আমাদের সৃষ্টি করেনি এরকম ধারণা কখনো রাখত না লুজা মানাত আমাদের হায়াতমতের মালিক নয় লুজা মানাত হোবাল এসব দেব দেবী এসব আমাদের লাভ লোকসানের মালিক না আমাদেরকে নিয়ন্ত্রণ করেন না সবকিছুর মালিক আল্লাহ রাত দিন সবকিছুর মালিক আল্লাহ রিজিক দাঁত আল্লাহ আল্লাহর কাজে আল্লাহর তৌহিদকে তারা ঠিক রেখেছিল তারপর আল্লাহ পাক তাদেরকে বলছেন কলিয়াঈহল কা ফেরুন অস্বীকারী কাফেরুন তারপর আল্লাহ পাক তাদেরকে বলছেন ইন্নামাল মুশেক মুশরেক কেন এই জন্য যে তারা তহিদুল ক্ষেত্রে তারা শির করেছিল তারা বলতে আল্লাহ পর্যন্ত পৌঁছা আমাদের মতো লোকের সরাসরি সম্ভব নয় কি লাগবে ভাইয়া লাগবে যার নাম ওসিলা মানা বদম ইউ করব্লাহলফা এসবের পুজো তো এই জন্যই করছি যে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে দেব দেবী এরা ছিল সত লোক ছিল ইত্যাদি সব সতলোক ছিল মানুষ ছিল এরা আমাদের কি আল্লাহর কাছে নিয়ে যাবে সুপারিশ করে ভাইয়া লাগে রাষ্ট্রপতি পর্যন্ত পৌঁছিতে প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছিতে এমপি লাগে না হয় ছোট মন্ত্রী লাগে না হয় কোনো বড় প্রভাবশালী লোকের কিছু লাগে একটা সোর্স লাগে তাই আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য এসব লাগবে আর এই শিরকি তো রয়েছে মুসলিম সমাজে বরং এর চেয়ে বেড়ে রবু বিহ শিরক ঢুকে পড়েছে মুসলিম সমাজে আল্লাহ আল্লাহাকুল্লা আলমিন বলছেন যে মুশ্রীদেরকে জিজ্ঞাসা করো লেমানিল যে কেউ আছে জিন মানুষ এসবের মালিক কে ইনকুন্ত আলামুন তোমরা জানো তাহলে বলো তো দেখি সায়াপ আল্লাহ বলছেন নিশ্চয়ই তারা বলবে লিল্লা এসবের মালিক আল্লাহ এসব আল্লাহর জন্য মানে আল্লাহর মানিক আল্লাধীন কুলহেনা বলে দাও আফা করুন আল্লাহ রাখেন আল্লাহ আর এবাদত আল্লাহ কে দেন যিনি সৃষ্টি করেছেন তাকে এবাদত দেবেন আল্লাহ ফখর আলমিন বলছেন কলহেনাবে বলে দাও এদেরকে জিজ্ঞেস করো মান রাবুস আকাশের প্রতিপালক কে ওরাবুল আরশিল আজিম এই মহান আরসের মালিক কে শীঘ্রই তারা বলবে লিল মালিক আল্লাহাল তাহলে আল্লাহকে কেন ভয় করো না হে নবী বলে দাও কার হাতে সব কিছুর মালিকানা রয়েছে আর যিনি একমাত্র আশ্রয় দিয়ে থাকেন আল্লাহর বিরুদ্ধে কেউ আশ্রয় দিতে পারে না হিনকুন্তুম তালামুন তাহলে জানো তাহলে বলে দাও পথ থেকে তোমরা বিচ্যুত হয়ে গেলে কাজে বোন বরং তাদের কাছে আমি সত্য নিয়ে এসেছি কিন্তু তারা মিথ্যাবাদী আল্লাহ ফকরবুল্লা আলম জানা আমাদেরকে নেফিক দান করেন আর আল্লাহর আলমিন রাস্তা দিয়ে তোমরা সবাই মিলে ইমান আলো আব্দার প্রতি তার রসুলের প্রতিুল তাম সৃষ্টির জন্য सकाल छटादेश जकिर आरिकार्ता चतुर्थ बार जिज्ञेस करलो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 হাদিস নম্বর তিন হাজার একশো ছয় নবজ সাল্লাহাম বলেছেন জান্নাত তোমার মায়ের পায়ের নিচে